বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলা বাদ আমার আহমতুল আলহামদুলিল্লাহেরা যারা দেখছেন দুনিয়ার যে প্রান্ত থেকে হোক না কেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর এপিসোডে আমরা চেষ্টা করব আমাদের জীবনকে যে সমস্ত মহিলা রসুল করিম সাল্লাহ সাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবিয়াত নামে খ্যাত হয়েছিলেন তাদের জীবনের সাথে রিলেট করার জন্য আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা জান্নাত পেতে চাই এবং জান্নাতে যাদের সাথে বসবাস করব। তারা জন্য ওই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন যে সমস্ত মহিলারা তাদের সাথে আমাদের বোনেরা সেখানে থাকবেন এবং পুরুষরা মানে সাহাবাদের সাথে জীবন জীবনযাপন করবেন পৃথিবীর এই অনন্য অবদান সেটা হলো এই যে আমরা সাহাবিদেরকে আমাদের কাছে নিয়ে আসতে যাচ্ছি। তাদের জীবনের সাথে আমাদের জীবনকে একটু কম্পেয়ার করে দেখবো আমরা কোথায় আছি এবং পারলে আমাদের জীবনকে আরেকটু করে করে করে ইমপ্রুভ সাহাবাদের কাতারে না পারি তাদের পিছনে হোক সেটা তাদের সাথে আজকে আপনাদের সামনে আমি যেটা আলোচনা করব সেটা হলো যে রসুল করিম সাল্লাহ আলী ওয়া রিক্র ইহিতে আমাদের মা বোনদেরকে কিভাবে প্রস্তুত করেছিলেন সে সম্পর্কে জানতে রিকের আমরা অনেকে জানি রিকের মানে ওই যে আমরা আমাদের দেশে যেটা শুনিয়ে করা আসলে আল্লাহকে ডাকা আল্লাহর ওহিকে বোঝা আল্লাহ তাল যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন সেখান থেকে উপদেশ হাসিল করা আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা কদ করিমিন আমি কোরআনকে সহজ করে দিয়েছে জিকিরের জন্য তোমরা কি এখান থেকে জিকির হাসিল করতে পারো উপদেশ হাসিল করতে পারো কেউ আস কোরআনকে আমাদের জন্য কিন্তু জিকির বা উপদেশ হাসিল করার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তালা এই সহজ কতটুকু করেছেন কতটুকু আমরা নিতে পারছি এটা কিন্তু বড়ো প্রশ্ন আমরা আসব যে নবী করিম সাল্লাহ আলহি ইসলামের যুগে যে সমস্ত মহিলারা ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবিয়াজ তারা কি ধরনের জিকির করতেন সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসে যে ইসলাম জিকিরের ব্যাপারে কি বলে জিকির কেন করতে হয় কারণ হলো প্রথমে আল্লাহতাল আমাদেরকে বলছেন যে ফাজিম তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এর একটা হাদিস আছে এইভাবে যে রসুল করিম সাল আলহিম বলেছেন যখন একটা হাদিসে কুদুসি যখন আমার বান্দা আমাকে জিকির করে একা একা আমিও তার জিকির করি মনে মনে আমি যদি আল্লাহকে স্মরণ করি আমি যদি সুবাহান আল্লাহ পড়ি আমি যদি আলহামদুলিল্লাহ পড়ি আমি যদি আল্লাহ একবার বলি আমি যদি আল্লাহকে স্মরণ করি আমি যদি আমার মা বুদের কাছে দোয়া করি তা আল্লাহ আমি একা করলে আল্লাহ মনে মনে ঠিক করেন ওই রকম আমি যত গুনাগার হই না কেন আল্লাহ ঠিক ওইভাবে মনে করতেছেন আমার কথা আল্লাহ ঠিক ওইভাবে সারা দিচ্ছেন আমার কথা আমি যদি আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা একসাথে কয়েকজন এরকম করো জিকির করো আল্লাহর স্মরণ করো সেটা কোরআনতে লাওয়াত হতে পারে সেটা কোরআনের তফসির হতে পারে সেটা হাদিসের অনুবাদ হতে পারে হাদিস চর্চা হতে পারে সেটা হলো ইসলামের নিয়ে কথাবার্তা হতে পারে সেখানে ইসলামের আদর্শ রমণী পুরুষদের নিয়ে কথাবার্তা হতে পারে সেখানে ইসলামিক নিয়ে কথাবার্তা হতে পারে সেখানে এডুকেশন নিয়ে কথাবার্তা হতে পারে সেখানে কি হয় এটা যদি কেউ করে জাকার তুহালা ইনহু তাহলে আমি কি করি তখন ও আমি তাদের কথা ওদের চেয়েও ভালো জায়গায় তাদের স্মরণ করি অর্থাৎ আমরা যখন মানুষের সাথে এক জায়গায় বসে আল্লাহ স্মরণ করবো আল্লাহ তালা ফের নিয়ে আমাদের কথা স্মরণ করবেন চিন্তা করেন আল্লাহ আবার অন্য জায়গায় বলতেছেন এইভাবে তোমরা যখন ফাইদা কদাই তুমা তোমরা যখন নামাজ সলা পরিপূর্ণ করলে ফাজ তখন থেকে শুরু হয়ে গেল জিকির করা আল্লাহকে জিকির করবে তোমরা তোমরা আল্লাহর জিকির করো রাতে এবং দিনে জল পানিতে যখন তোমরা স্থল ভাগে থাকো যখন তোমরা পানিতে থাকো অর্থাৎ যেকোনো তোমার থাকুক না কেন সফরে তোমাদের সফর অবস্থায় হোক অথবা গরিব হলেও আল্লাহর জিকির করবে আল্লাহ তালা বলছেন যে রেজা আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয় যারা জান্নাতের অধিবাসী হয় তাদের আমল হলো এই যে তারা যখন তিজারাত করতে যায় তারা যখন বিজি হয়ে যায় এই বিজনেস এই তিজারাতি তাদেরকে আল্লাহর দিকের থেকে ফিরায়ে রাখে না আর কি তোমরা যখন অসুস্থ হয়ে যাও তখনও আল্লাহ স্মরণ করো যখন তোমরা অসুস্থ না হও সুস্থ থাকো তখনও আল্লাহর স্মরণ করো আমরা কি করি যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ বিল্লা বেশি করতে থাকে। অসুস্থ হয়ে গেছে। আমরা আল্লাহ তুমিও বাঁচাও এইবার যদি বাঁচাও তোমার জন্য পাঁচ টাকা নামাজ পড়বো দশ টাকা নামাজ পড়বো পাঁচ টাকা দেবো এরকম করতে থাকি তাই না আল্লাহকে খুব বেশি স্মরণ করে কিন্তু আমাদের এরকম উচিত নয় আমাদের যখন অসুস্থ হবো যেভাবে আল্লাহকে ডাকব সুস্থ থাকব তখনও আল্লাহকে সেইভাবে ডাকবো আল্লাহ নিয়ে এবং গোপনীয় প্রকাশ্য আল্লাহ কুল্লি হাল এবং প্রত্যেকটা অবস্থায় আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আকাশের সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে কোনো উপায় থাকবে না আমল আমল নিয়ে চিৎকার করতে থাকবে আপন ভাইয়ের কাছে বোন চলে যাবে ভাই পালাবে ভাই বোনের কাছে যাবে পালাই চলে যাবে ছেলে মেয়ে মার কাছে যাবে মা তুমি এখন বাঁচাও মা পালাই যাবে মা ছেলে সন্তানের কাছে চাইবে যে কত কষ্ট করেছি তোদের জন্য আমাকে কিছু দেওয়া তখন ছেলে সন্তান পালায়ে চলে যাবে বাবা স্বামী সবাই পালাবে সেই সময়ে আল্লাহ তালা কিছু লোককে ডাকবেন এই এবং যাওয়ার আগ পর্যন্ত সে আর কিছু চাইবে না যে এই ছায়ার উপরে সারা জীবন জন্য থাকি এত সুন্দর জায়গা তো সেখানে যারা থাকবে তাদের একটা বৈশিষ্ট্য যে তারা এমন হবে জাকার ফিল খালা গোপনে জায়গায় গোপন নির্জন জায়গায় যখন কেউ দেখতেছে না সেখানে আল্লাহর স্মরণ করলো তখন চোখ দিয়ে পানির বন্যা বয়ে যায় আল্লাহ রসলের হাদিসটা কত সুন্দর কথা যে যখন সে নির্জনে বসে আল্লাহর কাছে ডাকতেছে তখন তো চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে পানির বন্যা বাংলাদেশ ইন্ডিয়ার লোকদেরকে বুঝাবার দরকার নেই যে বন্যা কাকে বলা হয় বন্যা হলো দু চোখ যখন পানি বয়ে দাড়ি চুল সব ভিজে যাচ্ছে বুক ভিজে যাচ্ছে এটাকে এই ধরনের কান্নাকে বলা হয় মানে আল্লাহকে স্মরণ করা নির্জনে যেখানে কোনো মানুষ নেই সেখানে এইরকম যদি আল্লাহর কাছে ডাকে খেয়ে চোখটাকে দু জন্য হারাম করে দেবেন আর তো ফায়দা আরেকটা পাচ্ছি সেটা হলো মানে আরো নিচে আমাদেরকে ছায়া দিচ্ছে জিগের কিন্তু এই জন্য করতে হয় রসুলের করিম সাল আলহাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা যেন সবসময় জিকির করি আয়সা সিদ্দিকার আদি আল্লাহআ বলেন যে জিকির আল্লাহ হাল সময় প্রত্যেকটা অবস্থায় জিকির করতেন তার জিকির করার ধরনটা কেমন ছিল সবসময় কি লাহা ইহ এই জিকির করতেন নাকি সবসময় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পড়তেন তা না আমার এক আত্মীয় মাথা খারাপ হয়ে গেছে তো আমি গেলাম দেখতে কি হয়েছে কি ব্যাপার তো বলে উনি এই জিকের করতেন তার মানে শ্বাস নেওয়ার সময় জিকির শ্বাস দেওয়ার সময় জিকের প্রশ্বাস ইরকম করে চিৎকার করে এমন ভাবে বলতেন বলতে বলতে বলতে বলতে পাগল হয়ে গেছে আমাদের এই রকম জিকির করার জন্য আল্লাহ তালা আমাদেরকে জিকির করতে বলেননি জিকির হলো এই সার্বক্ষণিক সমস্ত ক্ষেত্র আল্লাহ তাল্লাহ যেভাবে বলেছে যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে দাঁড়িয়ে বসে শুয়ে যখন যে অবস্থায় আছো আপনি বলেন আপনি যখন খানার জন্য প্রস্তুত হচ্ছেন তখন বিসমিল্লাহ বলেন খাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন আপনার মাকে দেখছেন আপনি একটা দোয়া পড়েন আপনার সন্তানকে যখন বাইরে দিচ্ছেন তখন একটা দোয়া পড়েন ঘরের মধ্যে যখন আপনি ঢুকছেন তখন আপনি দোয়া পড়েন ঘরের থেকে বেরোচ্ছেন আপনি একটা দোয়া পড়েন আপনি আপনি এই জিকিরের একটা কাজ হলো যখন আপনার মানে গুনার কাজ আসবে সে সময়টা কিন্তু আপনার ওই মনে রাখতে হবে সাহাবাহিক আমাদের জীবনীটা এরকম ছিল যে তারা আল্লাহকে স্মরণ করতেন এইভাবে রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে বসে উঠায় সব সময় মহিলা সাহেবেরা কিভাবে জিকির করতেনি আর তোরা দেখছে and qultum khayra ummatin akhrijat linas ta'muruna bil ma'rufi wa tanhauna my prayer my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekho chamatkar shishura kal raat 6:00 baje bangladesh e o sandha Peace TV, Banglai. Ba ba ba Zayn, Bika and Dawud Wons Bialik. Hey kids, time is very precious. This life is a gift from Allah. Utilize this gift for here and hereafter. Enjoy this gift in the light of the Quran and Hadith. Enjoy Islam with us, Zayn and Daud Dekhun, Zayn o shonge Islam ke uphubhub.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 আর আমার দায়িত্ব সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমাদের এই মহিলা সাহাবিদের জীবনী এবং আমাদের সাথে জীবনের রিলেট করার ক্ষেত্রে আমরা যে এপিসোড নিয়ে তার আজকে ছিল করা একটা চাপ্টার নিয়ে আসছেন সেখানে আলাই একজন স্ত্রী জুয়াই আলহারিস আমরা দেখতে পাচ্ছি সাল্লাহা তখন তিনি নামাজরত অবস্থায় সকালে ওয়াহিয়াফি মসজিদিহা মসজিদে চিন্তা করে দেখেন তিনি আল্লাহ রসুলের মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহ রসুল যখন আসছেন দেখছেন তিনি নামাজরত অবস্থায় আসেন তারপর আল্লাহ মানে চার সময় হয়ে গেল তিনি নামাজ পড়লেন আরো ঘুরে ফিরে উনি বাইরের থেকে আসলেন এবং অর্ধ দিবস পর্যন্ত বাইরে থাকলেন এরপর ওয়াহিয়া উনি আসলেন এসে দেখলেন ওয়াহিয়া জয় তিনি মসজিদে তখনও জিকির করতেছেন আল্লাহর স্মরণ করতেছেন তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম সেই অবস্থায় আসো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জিজ্ঞেস করলেন জুয়াইরিয়া বিনুল হারেস বললেন যে ইয়া রসুল্লাহ আমি সেই অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে কিছু জিনিস শিখাই দিলেন তার মধ্যে এই উনি বললেন যে দেখো তুমি সারা সারাদিন এইভাবে জিকির না করে এক জায়গায় বসে তোমাকে চারটা কথা আমি তোমার পর আমি শিখাই দিচ্ছি লাউ আজান্তি তুমি যদি একটু ওজন করো বিমা কুলতি তুমি যেটা বলেছন্দ লাও আজন্ত আহম তাহলে তুমি এই ওজন করলে দেখা যাবে তোমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বললেন তুমি যদি এই দোয়াটা পড়ো তাহলে দিনে তুমি যে আবাদাত করছো ওইটার সমান তার বরং ভারী হয়ে যাবে দশজন সাহাবি যারা জীবদ্দশায় জন্নাতের গ্যারান্টি পেয়ে গেছিলেন তার মধ্যে সাহাযি আবি অক্কাস ছিলেন একজন তার মেয়ের নাম ছিল আয়সা তিনি বলেন যে আমি আমার আব্বার কাছ থেকে হাদিস বর্ণনা করছি যে আমার আব্বা বলেন যে আমার রসুল করিম সালাম একদিন এক বাড়িতে ঢুকলেন এবং সেখানে নাওয়া তার সামনে দেখলাম যে মানে অনেকগুলো পাথরের কুচি অথবা বিচি খেজুরের বিচি এরকম ধরনের আমি দেখলাম তার পাশে এবং তিনি সেইগুলো নিয়ে মানে তসভিহ করতেছেন গুনে গুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তুমি একটা কাজ করো এর চেয়ে তোমাকে কিছু কথা আমি শিখাই দিই যেটা আগের এই মানে হাদিসের মধ্যে মুসলিম শরীফের সামনে বলেছে এক কন্যারে বাসি বাসার এক কন্যারে বসে থাকতে হবে না আপনি আপনার কাজ করেন আপনার সন্তান লালন পালন করেন রান্না ভাড়া করেন এর মাঝখানে আপনি এই দোয়া করতে থাকুন সুহান আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহু আকবর পড়ুন জিকের করুন তাহলে এটাই কিন্তু তার নাম শুনেছেন এবং আমার আশা করি যে সবাই তার মতন হওয়ার চেষ্টা করব। তিনি হলেন আয়সা সদিকা রাহা তার ভাইয়ের ছেলে মোহাম্মদ ভাই তার ছেলে আল খাসম তিনি রে করতেছেন আমি যখন সকালবেলা বের হতাম আমার ফুফুর কাছে আমাদেরকে রক্ষা করেছেন এবং তিনি কঠিনতর জাহান্ন আগুন থেকে আমাদেরকে রক্ষা করেছেন এই দোয়াটা পড়তে যেয়ে উনি বারবার কাঁদতেছেন বারবার পড়তেছেন বারবার কাঁদতেছেন কান্না অবস্থায় দেখলাম বলে এরপরে আমি বাইরে আসলাম বাইরে থেকে বাজারে গেলাম একটা কাজ মিটিয়ে আসলাম দেখলাম তখনও পর্যন্ত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আয়াতটা পড়তেছেন বারবার রিপিট করতেছেন এবং কানতেছেন আপনি চিন্তা করে দেখেন নামাজের ভিতরে যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে কথা বলেন এটা কিন্তু বেশি ইবাদ কবুল হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে এমন করতেন নামাজ দাঁড়িয়ে যে সমস্ত আয়াতগুলো আখেরাতকে স্মরণ করিয়ে দেয় জান্নাতকে স্মরণ করিয়ে দেয় জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করে সে সমস্ত আয়াত গুলো বারবার পড়া হ্যাঁ এটা কিন্তু রসুল বললেন তো চোর চিনি যারা চুরি করে কিন্তু সবচেয়ে বড় চোর কে তো চিনি না আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বললেন যারা নামাজ চোর নামাজে যারা চুরি করে হ্যাঁ মোরগ যেমন খানা খায় ওই খানার মতন মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে সিজ দা দিয়ে তাড়াতাড়ি চলে যায় দুই রেকাত নামাজ পড়তে আমাদের এক মিনিট ও লাগে না এটা নামাজ যে পদ্ধতি দেখেন। তেল করতেছেন আখেরাতের কথা মনে করে খানতেছেন। ওই সময় কিন্তু এইসব কান্নার এই যে চোখের পানিগুলো আল্লাহর কাছে কিন্তু গচ্ছিত থাকে এবং আমাদের চোখগুলোকে আল্লাহ তালা বলছেন এই চোখ কখনো তখন আর দুজোকে যাবে না আল্লাহর ভয়ে কেঁদেছে আবার দুজোকে যাবে কেন নফল নামাজ যখন পড়বেন আল্লাহ রসুল কত সুন্দর দোয়া না এটা সাজদা কিন্তু এটা পড়তেন আল্লাহ রসুল আফসি তাকুয়াহা আমার আত্মাকে তুমি তাকুয়া দিয়ে ভরপুর করে দাও ও জকি তুমি এই আত্মাকে পরিশুদ্ধ করে দাও শুদ্ধ করে রেক্টিফাই করো এটাকে সুন্দর করে আলোকিত করো কারণ একবার উনি সাজে কানতে কানতে কানতে কানতে অনেক সময় চলে গেছে আবু হুরাই রাউদ্ আল্লাহ আল্লাহ বলেন আমি দাঁড়িয়ে থাকতেছি আল্লাহ রসুল কেদে কেদে যাচ্ছেন সেজদার মধ্যে উনি যখন সেজদার থেকে উঠলেন সালাম ফেরালেন। তখন আমি জিজ্ঞেস করলাম তো মনে করলাম যে হারিয়ে গেছেন অথবা কেউ আপনাকে আপনি এখানেছেন কেন কাঁদলেন না সাজদার মধ্যে বললেন আমি তিনটি জিনিস চেয়েছি আল্লাহর কাছে দুটো জিনিস আমাকে দেওয়া হয়েছে একটা জিনিস দেওয়া হয়নি একটা হলো যে আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তুমি আমার উন্মতের উপরে এমন কোনো বালা দিও না যে বালা তুমি নুহকে দিয়েছো লুথ খেয়ে দিয়েছ দিয়েছো সমস্ত মানুষ একসাথে মারা গিয়েছে আমার না। আল্লাহ এটা কবুল করে নিয়েছে আল্লাহ কবুল করেননি একটা সেটা হলো যে আল্লাহ আল্লাহ তুমি জন্য আমার উম্মতদেরকে কাটা একে অপরে ধ্বংস হয়ে যায় এই অপর অবস্থার মধ্যে তুমি রেখো না আল্লাহ এটা কবুল করে আল্লাহ বলেছেন যে না আমি যেটা করব তারা একে অপরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে চেলে রাখবো কিন্তু তারা একে পরে খুনখনি করতে পারে করে তারা ধ্বংস হয়ে যাবে যখন তারা এরকম করবে তখন ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ রসুলের দোয়া কবুল করে এর কারণে যে বর্তমান দুনিয়া দুনিয়া কিন্তু কিন্তু এই দোয়াটা দরকার। আজকে মুসলমানদের অনেক বেশি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে সবাই শেষ করে দিচ্ছে এমনকি মানে যেমন ভাবে খাদ্য দিকে মানুষ ছুটে যেয়ে খানা খাইতে শুরু করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইরাক বলেন আফগানিস্তান বলেন সব জায়গায় মুসলমানদের উপরে এইরকম করে যাচ্ছে কারণটা কিন্তু এই যে আমরা আল্লাহ যেভাবে আমাদেরকে দেখতে চান সেভাবে আল্লাহর দিকের হতে এই জন্য সাহবাহিক রামের মহিলাদের মধ্যে যে জীবনটা আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে এটা চৌধুর সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার এই যে কানতেছেন না আমাদের মধ্যে উনি এই দোয়াটা বারবার করতেছেন আমরাও ওই করব। করবো নামাজের মধ্যে আমরা দোয়া করব। যখন সাজদায় যাব নফল নামাজে আমরা অনেক কিছু চাইব আপনার জন্য আরবি করতে গেলে আপনি অনেক ঝামেলা না মুখস্ত করতে গেলে তো আরো ঝামেলা আপনি মনে মনে বাংলাতেই দোয়া করেন এর জন্য আপনার আরবি ভাষার দরকার নাই উর্দু ভাষার দরকার নাই আমি তো একবার হাসতে হাসতে মরে যাওয়ার মতন মসজিদ নবাবিতে আমি বসে আছে। এক ভাই ওখানে যে দোয়া করতেছেন আল্লাহ দাও কারণ সব মানুষের গাড়ি আছে আমার গাড়ি নেই কেন আচ্ছা বলেন তো দেখি এই ভাষায় তার দোয়া করার দরকার কি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এই ভাষায় বলতেছো কেন আরবি ভাষা না বলে তুমি উর্দুতেই সুন্দর করে বলো তুমি তো উর্দু তো বলতেছে যে আল্লাহ তো আর স্মরণ করা এটা কিন্তু আমাদের করে যেতে হবে আল্লাহ রসুল্লাহ আলাইসালামের কাছে একবার একজন জিজ্ঞেস করলেন যে ইসলামের যে নিয়ম এবং বিধানগুলো আছে অনেকগুলো হয়ে যাচ্ছে আমল করা আমার জন্য খুব কষ্টকর তবে আমাকে দেন আমি সব সময় সেটা করতে পারি যেমন সব সময় পড়া কিন্তু কষ্টকর ইন আল্লাহ বলেন যারা বিনয়ী যারা বিনম্র যারা আকুতি ভরা নেত্রী আল্লাহর কাছে চায় তাদের জন্য নামাজ খুব সহজ কিন্তু অন্যদের জন্য কঠিন যাক দেওয়া কত সহজ না কঠিন কাজ সবসময় জাকাত দেওয়া তো আরো কঠিন কাজ সেই ক্ষেত্রে যে আল্লাহ রসুলের কাছে সময় করতে পারি কিছু আমাকে দেন আল্লাহটা যেন সবসময় ভিজা থাকে আল্লাহ আমাদের রসুলি করিম সাল আলহামের যে সমস্ত সাহাবিয়াত ছিল যারা মহিলা সাহাবি ছিল তাদের জীবনগুলো এরকম ছিল কিয়ামন কৌ আলু বিহীম দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছেন আমরাও তাদের সাথে আমাদের জীবনকে রিলিট করে নে। আমরা তাদের পথের প্রথিক হয়ে যায় রাত দিন বসে শুয়ে করতে যে সন্তান সন্তানের লালন পালন করতে যে স্বামীর সাথে যাপন করতে যেয়ে জিকির মধ্যে আমরা লিপ্ত থাকি তাহলে ইন্তেকালের সময় আল্লাহ তালা আমাদেরকে খোশ খবর দেবেন জান্নাতে আমাদের সাহবাদের সাথে জান্নাত দেবেন অমা তো ফিকে ইল্লা বি আসুন সেটা আমল করুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ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 देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीस टी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 भारत पी जक आरिक बार्ता महान अल्लाहर सर्वशेष टेस्टाम এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা তাদের জন্য আসা। হতাশন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা। মানবতা সমাজ